রসমিল্লা রহমদুলিল্লা সালাম রসুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে আসতে শুরু করব ইনশাল্লাহ আমাদের আমরা ইমান বিনষ্টকারী বিষয় বিষয়সমূহ পড়তেছিলাম আমরা তিন নম্বরে ছিলাম গতদিন তিন নম্বরটা ছিল কাফেরদেরকে কাফের মনে না করা বা অমুসলিমদেরকে অমুসলিম না মনে করা মনে করা যে তারা ঠিকই আছে বা তাদের মতো করে তারা ঠিক আছে তাদের নবী বা তাদের প্রগাম্বরকে তারা যদি ফলো করে তাহলে তারা তাদের মতো জিজ্ঞাসা বা এটা এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম এবং আমরা এটা কথা বলতে গিয়ে দুটা আয়াতের কথা বলছিলাম যে বড়ো দলিল হিসাবে দুটা আয়াত বলছিলাম সেই দুটো আয়াত গতদিন আমি নাম্বার শুধু বলছিলাম এবং মেমোরি থেকে বলছিলাম তো পরে দেখলাম ঠিকই আছে ছিল আলে ইমরানের ১৯ নম্বর আয়াত আমি আপনাকে অর্থটা পড়ে শোনাচ্ছি ডক্টর অবুখ জাকারিয়ার যে তফসির আছে অফিসিয়াল বাংলা তফসির সৌদি আরব থেকে যেটা ডিস্ট্রিবিউট করা হইতো আউট অফ প্রিন্ট হয়তো এখন হয় না এবং ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে প্রকাশের চেষ্টা চলতেছে এটা তিন খণ্ডে হয়তো মাসখানেকের ভিতর বাজারে আসবে বলে আমরা আশা করি সেই ইত্যাদি আমরা আপনাদেরকে তর্জমাটা শোনাচ্ছি সুলাহ আলে সুলাহ আলী ইমরানের উনিশ নম্বর আয়তে আল্লাহ বলেন নিশ্চয়ই ইসলামী আল্লাহর নিকট একমাত্র দিন আর যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তারা কেবলমাত্র পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট ক্ঞান আসার পরও মতানৈক্য ঘটিয়েছিল আর কেউ আল্লাহর সমহে আর কেউ আল্লাহর আয়াতসমূহে কুফরি করে তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী এটা হচ্ছে সুরা আল ইমরানের উনিশ নাম্বার আয় আর আমরা বলছিলাম পঁচাশি নাম্বার আয়াত সেটা আমরা পূর্বত সেটা হচ্ছে যে এটা আরও স্পষ্ট আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো তার পক্ষ থেকে কবুল করা হবে না এবং সে হবে আখেরাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত স্পষ্ট কথা আর কি এইটাই আমার বলছিলাম যে দুনিয়াতে মাত্র দুইটা দিনই আছে দীনুল ইসলাম অথবা দীনুল কুফর ব্ল্যাক এবং হোয়াইট গ্রে বলে কোনো এরিয়া নেই হয় আপনি মুসলিম না আপনি কাফুর সো ইসলামের বাইরে যত মানুষ আছে দুনিয়াতে সবাইকে কাফের জ্ঞান করতে হবে এটা মানের শর্ত এবং যদি কেউ না করেন তাহলে তার ইমান নষ্ট হয়ে যেতে পারে এরপরের পয়েন্টটা আস্তে যে আল্লাহ রসুলাম যে দিক নির্দেশনা নিয়ে আসছে আসছিলেন আমরা দিক নির্দেশনা বলতে আসলে জীবন ব্যবস্থা বোঝাচ্ছি দিন বোঝাচ্ছি তার চেয়ে সুপিরিয়ার যদি কোনো দিন বা জীবন ব্যবস্থাকে আমরা মনে করি বিট কমিউনিজম ক্যাপিটালিজম ডেমোক্রেসি অথবা অন্য কিছু তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যেতে পারে বা আমরা ইসলাম থেকে বের হয়ে যেতে পারি আমরা যদি মনে করি যে আল্লাহ রসল্লের জীবন ব্যবস্থা যেটা আল্লাহ রসল্লা আমাদেরকে দিয়ে গেছেন সাল্লাই সাল্লাইসাল্লাম আমাদেরকে যেটা দিয়ে গেছেন তার হচ্ছে তা রিপ্লেস করতে পারে কোনো জীবন ব্যবস্থা রিপ্লেস করে একটা বললাম একটা বললাম রিপ্লেস করতে পারে মানে ওইটা এটা চলে নিলে আমাদের কোনো সমস্যা আমরা কমিউনিস্ট হতে পারি আমরা সোশ্যালিস্ট হতে পারি আমরা ক্যাপিটালিস্ট হতে পারি অথবা আমরা সেকুলার হিউম্যানিস্ট হতে পারি যদি আমরা মনে করি যে ওইটা রিপ্লেস করতে পারে ওইটাকে রিপ্লেস করতে পারে তাহলেও আমাদের এমন বা আমরা ইসলাম থেকে বেঁধে যেতে পারি এখানে এটার এই এই অংশটার বলতেছেন যে এমসাসাইজ করতেছেন দ্য ফ্যাক্ট দ্যাট লিভিং ইসলাম ডাজ নট নেসালি মিন that one leaves all of it and does not practice any part of it, instead one might still be practicing parts of Islam and calling himself a Muslim, while in reality he has some characteristic belief or action that has taken him out of the fold of Islam, possibly without his recognition of the fact. অজান্তেই কেউ ইসলাম থেকে বেরিয়ে যেতে পারেন অনেক কিছুই বা বহু কিছুই করতেছেন উনি ইসলামে তাহলে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন হজ করতেছেন হজ করছেন জাকার দিছেন আবার মাজারে গিয়েও সে মানে বহু কাজ করেন ইসলামে কিন্তু একটাবা বা দুইটা কাজ এমন করছেন বা এমন কিছু বিশ্বাস করছেন অথবা এমন কোনো কাজ করছেন যা তাকে ইসলামের বাইরে নিয়ে গেছে অনেক সময় উনি নিজেও হয়তো জানেন না সেই জন্যই ইম বিনষ্ট করে বিষয়গুলো আমাদের জানা দরকার যেন ইনসিডিয়াস যেটাকে আমরা বলি মানে আমাদের অজান্তে গোপনে আমাদের ইমান ধ্বংস হয়ে না যায় বা নষ্ট হয়ে না যায় সেই জন্য জানা দরকার তো এখানে পয়েন্টটাতে এই ইন্ট্রোডাকশান দেওয়ার পরে এই লেখক ওই পয়েন্টটাতে আসতেছেন যে কেউ যদি বিশ্বাস করে যে রাসুল সালেসল যে জীবন ব্যবস্থা নিয়ে আসছেন তার চেয়ে বেটার কিছু যেটা আমি আগে বললাম আপনাদের যে বেটার কিছু বা কোরআনে যা পাওয়া যায় তার চেষ্টা কিছু আছে দুনিয়াতে বা হইতে পারে কিছু তাহলে তার লিমা নষ্ট যেতে পারে এবং সেই ইসলাম থেকে বের হয়ে যাবে তো এই এই এই জিনিসটা অনেক মুসলমান মুসলিম নামদারিরাও করেন জানতে অজান্তে কেউ কেউ জানতে করেন কেউ কেউ হয়তো অজান্ত করেন যেমন ধরেন আমার দেশেই কোনো একজন লেখিকা উনি বলছেন যে কোরআনে অনেক সমস্যা আছে এগুলাকে ক্যারিয়ার করতে হবে এইরকম কোনো যদি বা কোরআন শেখেলে এখনকার অনেক সমস্যা আছে যে সমস্যাগুলা কোরআন অ্যাড্রেস করে নাই বা এটার জন্য আমাদের অন্য কোন ইজমের কাছে যাওয়া উচিত ইনক্লুডিং ফেমিনিজম আরেকটা ইজম অবশ্যই আপনি জানেন যে ইরশাদ মঞ্জি নামে একজন ফেমিনিস্ট উনি ক্যানাডায় থাকেন ওগানডা তে বোধ হয় মানে ইন্ডিয়ান অরিজিনের ওগানডায় বাড়ি এখন আপনার ক্যানাডায় থাকেন উনি ট্রাভেল উইথ ইসলাম বলে একটা বই লিখে ফেলছেন ইসলামের সমস্যা কী বই লিখে এই ধরনের ইটা আমরা কোনো পার্সনকে হমসলিম বলতে চাচ্ছি না বা গ্র্যান্ড করতে চাচ্ছি না কিন্তু জিনিসটা হচ্ছে কোফর বা এইরকমকে করলে তার ইসলাম বাইমা নষ্ট হয়ে যাবে সেটা আমরা বলতে চাচ্ছি তো এখানে কতগুলা ই দিচ্ছেন আয়াত করছেন এক প্রথমেই কোর্ট করছেন যে রাসুল সাল্লা সাল্লকে সুরাম বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আমরা তোমাকে জগৎসমের জন্য রহমা রহমা বা মার্সি ছাড়া আর কিছু হিসাবে আর কোন কিছু হিসাবে প্রেরণ করি নেই অর্থাৎ তোমাকে জগৎসমের অতি অবশ্য জগৎসমের মার্সি হিসাবে জগৎসমের জন্য রহমত হিসাবে তোমাকে রহমতুল্লাহ আলমীন আমরা যেটাকে বলি সেই হিসাবে তোমাকে প্রেরণ করছি আমরা আল্লাহ বলতেছেন এরপরে আয়াত কোট করছেন সুরাম আয়েদার সেই পাঁচ নম্বর সুরা তিন নম্বর আয়াত যেটা আমি আগে আপনাকে বলছি যে আজকের দিনে আমি আমরা বলতেছেন যে আলিয়াউমা আকমাদুল্লাহম দিন হক আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আমি পারফেক্ট করে দিছি বা সুন্দর করে দিছি পরিপূর্ণ করে দিছি এবং বলতেছেন যে তোমাদের উপর আমার ফেভার বা নেমা নিয়ামত যেটাকে বলে নেমা যেটাকে বলি আমরা নিয়ামত বলি আমরা বাংলায় আরবিতে আমরা নেমা গুলি। সেটা ই করে দিচ্ছি কী বলে কমপ্লিট করে দিছি আল্লাহ বলতেছেন এবং তোমাদের জন্য ইসলামকে ডিন হিসাবে নির্ধারণ করে দিচ্ছি বা চোজেন চোজেন এখানে ইংরেজিতে বলতেছেন চোজেন ফর ইউ ইসলাম অ্যাজ এ রিলিজিয়ান তো এটা ছিলাম আয়েদের তিন আয়াত আমরা বলছি যে এই আয়তের পরে আমাদের জন্য যোগ বিয়োগ গুণভাত করার কিছু নয় ইসলামে এবং আমরা আল্লাহ আল্লাহ বলতেছেন পারফেক্ট আল্লাহ বলতেছেন কমপ্লিট আমরা কথা বলছিলাম ক্লিয়ার এবং কমপ্লিট তিনটা কথা বলছিলাম রাসুলের ব্যাপারে বলছিলাম আল্লাহর এই বাণীর তাই যে কমপ্লিট এবং কারেক্ট আর ক্লিয়ার বটেই তো করে তারপরে আপনার এখানে এখানে এই লেখক বলতেছেন যে হাউ ইজ ইট দ্যাট আল্লাহ মার্সি অ্যান্ড in actuality there are ways of life that are superior, uh, that, are, that are better than Islam, or are superior to Islam. It is supposedly better, uh, better than Islam. Allah is saying Allah is a Christian, and Allah is saying that the complete religion বা তার তিনি যে দিন নিয়ে আসছেন রাসুলসাল্লা সাল্লাম সেটাকে আল্লাহ কমপ্লিট করে দিচ্ছেন এবং তার ফেভার কমপ্লিট করছেন এবং ইসলামকে নির্ধারণ করছেন তারপরে আবার কেমন করে হয় যে তার চেয়ে বেটার কোনো ওয়ে অফ লাইফ থাকতে পারে এই কথা বললে আর তারপর বলতেছেন যে আমরা এই যে যা দিয়ে শুরু করি আমাদের ঈগুলো সাধারণত আমি সবসময় খুদ্বাতুল হাজাটা পুরা পড়ি না শুধু প্রথম এক দুই লাইন পড়ি কিন্তু পুরা পড়লে আমরা কী দেখি ফাইরুল হাদির সে কিতাবুল্লাহ ওয়াখাইরুল হাদি হাজি মোহাম্মদিন যে আমরা বলি এটা মুসলিমের বা অন্যান্য আরো হাদিসে আসে দ্য বেস্ট স্পিচ ইজ বুক অফ আল্লাহ যেটা আমি বলি এই মাত্র পড়লাম অর্থ সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা অ্যান্ড দ্য বেস্ট গাইডেন্স ইজ দ্য গাইডেন্স অফ মোহাম্মদ সবচেয়ে ভালো দিক নির্দেশনা বা জীবন ব্যবস্থা হচ্ছে দিয়ে গেছেন নিয়ে সেটা এরপরে আমি তো অন্য কোনোটাকে বেটার মনে করতে পাই না আমি যদি মনে করি যে অন্য কোনোটা বেটার তাহলে আমাদের নষ্ট খুব কেয়ারফুল থাকবো আমরা অনেকেই জেনে হোক না জেনে হোক অথবা অর্ধ অর্ধসত্য হিসাবে এইসব কথাগুলো বলে ফেলি যে এটা হচ্ছে এটা বেটার ওয়েটার এটা এটা মানে খারাপ ইত্যাদি এক সেকেন্ড আমার আমি এক সেকেন্ডে একটু বিরতি নিচ্ছি আমি আবার শুরু করবেন সবাই জি সালাম আলাইকুম বেগিন আমরা কাদা বৃষ্টি মশা এবং পাওয়ার আউটেজের দেশে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখানে জন্ম দিচ্ছেন তার ডিভাইন রিজডেমে আমাদেরকে এখানে আমাদের জন্মটা এখানেই উনি সঠিক মনে করছেন বা আমাদেরকে এই ভূমিতেই কদর হিসাবে জন্ম দিয়েছেন কোনো রিগ্রেট নাই তবে এখানে পাওয়ার ফেইলিয়ার হয় এই লাইট চলে যাওয়াতে বা কারেন্ট চলে যাওয়াতে আমাকে বিকল্প একটা লাইট জ্বালাইতে হলো আমি হঠাৎ করে অন্ধকার হয়ে গেছিলো এনিওয়ে আমরা আবার ফিরে আসছি যাই হোক সেটা বলতেছেন যে সোশ্যালিজম ক্যাপিটালিজম এগুলোকে আমরা অনেকেই ই করি মানে অনেকেই প্রিচ করি বা অনেকে মনে প্রাণে বিশ্বাস করি একজন মুসলিম আসলে কখনোই কমিউনিস্ট হতে পারে না অথবা একজন কমিউনিস্ট কখনো মুসলিম হতে পারে না মানে রিয়েল সেন্সে অত অজ্ঞতা বশত আমরা বাংলাদেশে আমাদের কমিউনিস্ট যারা তাদেরও আমরা দেখি জানাজা হয় তারাও মরার পরে মিলাদ হয় বা হোয়াটএভার যেসব রিচুয়ালসগুলো সেগুলো হয় কিন্তু আসলে কেউ সোশ্যালিস্ট ক্যাপিটালিস্ট বা কমিউনিস্ট হতে গেলে মানে সে ধরেই নেয় যে সোশ্যালিজম ক্যাপিটালিজম বা কমিউনিজম হচ্ছে ইসলাম হচ্ছে সুপ্রিয় সেই জন্য তো সে সেখানে যায় এটা কিন্তু আপনার ইমান বনিষ্টকরী একটা বিষয় কিন্তু আমাদের দেশে দেখা যায় আমাদের থার্ড ওয়ার্ল্ড মুসলিম দেশগুলোকে দেখা যায় সে তথাপি মুসলিম বলেই ই করে দাবি করে সে হওয়াযোগ করে সে সালা আদায় করে সে সব কিছুই করে বা করার চেষ্টা করে মুসলিম বলেই দাবি করে আবার সে স্পিচ করে কমিউনিজম বা ক্যাপিটালিজম বা সোশ্যালিজম ইত্যাদি যাই হোক এটা একটা মানে কুফর বড়ো কুফোর এবং কেউ যদি এরকম মনে করে তাহলে সেই থেকে বের হয়ে যাবে এটা হচ্ছে মোট কথা মানে এটা সামারি হচ্ছে এটা এবং আমরা খুব কেয়ারফুল থাকব বিশেষ করে এখন আমরা আমরা যেহেতু দিন ইসলাম আগে কোরআন শেখার আগে হাদিস শেখার আগে বা জানার আগে আমরা এক্সপোজ হই ওই সমস্ত জিনিসগুলোতে সুতরাং আমরা ওই সমস্ত জিনিসগুলোকেই লাইফ জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করি মনে করে তারপরে একসময় ইসলাম শিখতে শুরু করি তখন একটা বৈপরীত্য আসে বা কন্ট্রাডিকশান আসে তখন ডেফিনেটলি আমাদের কাছে মানে আগে যেটা শিখছি বা যেটাকে আমি মনে করতেছি যে ডেভেলপড দুনিয়াতে যেটা চলছে সেটাকে আমি অনেক সময় মনে করি যে ব্রিটিশ সুপিরিয়ড বা আমার টাইম সিরিয়ড বা আমার অরিজিনাল আল্লাহ যা ই করছে আল্লা যা পাঠিয়েছেন সেটা এমসিডিয়েন এরকম মনে করি এটা আমরা কেয়ারফুল পাবো কেয়ারফুল থাকব এবং এর এর এগেন্স্টে বা এই ব্যাপারে কেয়ারফুল থাকার অনেক ব্যাপার আছে যেমন একটা কোট কোর্ট এখানে সুরাম আয়েদের চুচল্লিশ নম্বর আয়াত যে আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু দিয়ে আল্লাহ যা নাজিল করছেন সেটা ছাড়া অন্য কিছু দিয়ে বিচার করে বিচার করে তারা হচ্ছে কাফেন আল্লাহ এখানে বলছেন এই আয়াতটা কেউ নিয়ে কোর্ট করছেন যদি এই অ্যাডটার ভিন্ন ভিন্ন স্টেজ আছে বা এই অ্যাডটা মানে এই বক্তব্যটার চুচল্লিশ থেকে সাতচল্লিশ সুরা মায়দার এর ভিতরে অন্যান্য ইস্যু আসছে এই অ্যাডটা অন্যান্য অন্যান্য ওয়ার্নিংয়ে আসছে তারপরে এটা খুব ডায়ের একটা আমাদের জন্য যে আমরা আল্লাহর আল্লাহর আল্লাহ থেকে সঠিক বলছে সেটাকে সঠিক বলবো আল্লাহ থেকে সঠিক বলছে সেটাকে সঠিক বলবো আমাদের জাজমেন্ট শুধুমাত্র বিচার কার্য জাজ বা ওই কোর্টের জাজমেন্ট না ইভেন ডেলি লাইফের জাজমেন্টগুলো সঠিক বেঠিক এই জিনিসটার ক্রাইটেরিয়া হবে আল্লাহ যা বলছেন সেটা কোরআন যা সেটা যা বলছেন সেটা আর এটা কোনো কিছু না বা মানুষের দেওয়া ক্রাইটেরিয়াগুলো না যেমন আমরা দেখি যে ধরেন কথার কথা হোমো সেকচুয়ালিটি বলি মানুষের মানুষের নর্মস বা মানুষের আপনার বিচার বুদ্ধি এগুলা কোনো একটা ফ্রেমের ভিতরে না থাকলে কোন একটা যেমন আমাদের কোরআন বা হাদিস বা ভিতরে যে যে একটা স্ট্রাকচার আছে এর ভিতরে যদি থাকে তাহলে আমরা অলওয়েজ জানবো যে কোনটা ঠিক হবে কোনটা ব্যাঠিক এবং ডিভাইন ক্রাইটেরিয়ার থেকে বা ডিভাইনলি ডিসাইডেড জিনিস থেকে বুঝবো থেকে বুঝবো এটা ঠিক এটা ব্যাঠিক এটা যদি সারা দুনিয়ার সাড়ে সাতশো কোটি মানুষের ভিতর ধরেন সাতশো ঊনপঞ্চাশ কোটি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ কোটি নিরানব্বই লক্ষ মানুষও যদি মনে করেন যে একটা জিনিস ঠিক যেমন কথার কথা হোমো সেকচুয়ালিটি আজকে অনেকেই বলতে চাচ্ছেন যে কোনো সমস্যা নেই ঠিক আছে বা এটা এটা কোনো খারাপ জিনিস না আর ওইখানে যদি এক লক্ষ পাঁচ লক্ষ বা একজন মানুষ যদি মনে করেন যে আল্লাহ যেটা বলছেন ওইটাই ঠিক তাহলে ওই মানুষটাই ঠিক এবং বাকি সবাই ভুল এটাই হচ্ছে যে আল্লাহর বিচারে বা আল্লাহর বিধানে বা আল্লাহর প্যারাডাইম যেটা সেট করে দিয়েছেন সেই অনুযায়ী সব ঠিক বা অঠিক মনে করার যে ব্যাপারটা সেটা এরপরে বলতেছেন যে যখন ইসলাম ডমিনেন্ট ছিল ডমিনেন্ট বলতে প্রভাবশালী ছিল ক্ষমতাশালী ছিল দুনিয়াতে তখন মুসলমানদের তাদের ইসে ফ্রেট ছিল তাদের ধর্মের উপর বিশ্বাস ছিল বা তাদের জীবন ব্যবস্থার উপর বিশ্বাস ছিল কিন্তু যখন পরে যখন পশ্চিমা শক্তিরা মুসলমানদের পরাজিত করল মুসলমান দেশগুলো কলোনাইজড হলো এবং নানা রকমের কারের ভিতর দিয়ে গিয়ে ওয়েস্ট যখন মেটেরিয়াল দিক থেকে সুপিরিয়র প্রমাণ করলো বা এখন সুপেরিয়র তখন আমাদের অনেকেই পশ্চিমা শক্তিকে আমাদের সুপেরিয়র মনে করে বা জীবন ব্যবস্থাকে সুপিরিয়র মনে করে তারা সেরিয়া অথবা সেরিয়ার বিধান ত্যাগ করে তাদের বিধানগুলোকে বা তাদের নিয়মকানুনগুলোকে আবার সুপ্রীজন করতে শুরু করছে এখানে আরও একটা আয়াত করতেছেন এখন ছিলাম পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ডু দে ডু দেমেন্ট অফ ইগনোরেন্স তারা জাহেলিয়া জাহেলিয়া মানে পূর্বক যুগের যে জিনিস তখনকার দেখেন আবার সেই জিনিসগুলো ফেরত আসতেছে তখনকার প্রমিস্ট্রিটি তখনকার হেডোনিজম বা প্লেজার সিকিঙ্গি এগুলো সব আবার ফিরে তো যাই এখানে বলতেছেন যে একটা হচ্ছে এরকম যে যুদেসিক দ্য জাজমেন্ট অফ ইগনোরেন্স মানে জাহিলি যুগের বিচার আচার তারা চায় আবার বা জাহিলের বিচার চায় আল্লাহ ছাড়া অন্যের বিচার চায় তারা তাদের তাদের প্র্যাক্টেরিয়াতে তারা ঠিক বেঠিক ঠিক করতে চায় অ্যান্ড হু ইজ বেটার ইন জাজমেন্ট দেন আল্লাহ ফর এ পিপুল হু হ্যাভ ফর্ম ফেইথ আল্লাহ চেয়ে ভালো আর কী বিচারক হতে পারেন এমন সব মানুষের জন্য যাদের শক্ত বিশ্বাস আছে অর্থাৎ প্রকারান্তর আমরা বলতে পারি বিশ্বাসীদের জন্য আল্লাহর জাজমেন্টের সবচেয়ে হায়েস্ট বা মানে সবচেয়ে পারফেক্ট আল্লাহ ক্রাইটেরিয়া প্যারাডাইম আল্লাহ সঠিক বা ঠিক সেটা মানদণ্ড যদি আমরা বলি আর যদি বিশ্বাস না থাকে আর উল্টা উল্টাটা বলতে সেটা যে মনে করবে নাচুল বিশ্বাসের এই হচ্ছে কথা যাই হোক আমরা বলতেছেন যে আমরা কোন কোনো ইসলাম প্রয়োগ করবো আর বাকিটুকু বাকুটুককে অন্য কিছু ই করব এটা এটির কোনো স্কোপ নাই মানে কিছু জিনিস একজন ওয়েস্টার্ন স্কলার অফ ইসলাম উনি বলছিলেন যে আমরা যদি আমার ইমানটা এই আমার ওভারকোটের মতো কোনো জিনিস না যে আমি পার্লামেন্টে ঢোকার আগে ক্লোক রুমে আমার ইমানটা রেখে যাব আবার বার হওয়ার সময় সেটা পরে বাইরের হবো এমন কোনো ইয়ে না আমাকে বাইরেও ইমান রাখতে হবে এবং পার্লামেন্টে ঢোকার সময় ইমান রাখতে হবে সার্বক্ষণিক আমাকে ইমান রূপ থাকতে হবে এই কথাটা মানে অনেকটা সিম্বলিক হইলেও এটা ব্যালিগোরিক্যাল কথা হইলেও এটা অনেক বড়ো একটা কথা যে আমি কতগুলো জায়গায় ইমান বা ইসলামকে ধারণ করব আর কতগুলো জায়গায় আমি সেকুলার বা হিউম্যানিস্ট্রে যাব বা অন্য কিছুকে ধারণা করব সেটা হতে পারে না বরং আমাকে একটু কমপ্লিট মুসলিম হইতে হবে তো এটাই আর কি আপনারা না আরও একটু কিছু কথা বলছেন তুমি যে Uh, for example, often time, times in case of divorce, Muslims, whether men or women, seek the decision of non-Islamic courts and they claim that those decisions are fairer. Uh, more just or better, more just or better. Uh, in reality they are simply more pleasing to their desires respectable person eta ashole amader hawa amader hawa je chay seta seta amra i kori amra ashole allah ki chaychen allah ki bolchen seta to akka korina eta boltechen eta have you seen those who claim that they believe in that which has been sent down to you tumi ki tader dekho কি তাদের দেখছো তুমি কি তাদের দেখো তারা নাকি তুমি কি তাদের দেখো নাই যারা হু ক্লেম বিলিভ ইন দ্যাট হুইচ হেজ ডাউন টু তারা বলে যে তারা বিশ্বাস করে তোমার সাথে যা পাঠানো হয়েছে সে অর্থাৎ ইসলামে বিশ্বাস করে কোরআনে বিশ্বাস করে and that which was sent down before you and tomar age je shok pathan hoyeche othoba je din gula pathan hocche bhai shegulo ta biswas kore amra shobai biswas korte hobe shegulo ta janne e and they wish to go for judgment in their dispute to false charges it is it meaning those who do not rule by the law of allah jara allah ain de bichar korena jara dun duniya duniya bi ain ba unna case de bichar kore je homosexual kotha jeta bollam ekon jodi apni jan ge de against je uh, western court e kichu bolen homosexual case e apnar kono because allah bidhan diye bichar korena while they have been ordered to risk, uh, reject them sorry While they have, have Thita, amin, man, while they have been ordered কিন্তু আমি মানে ওয়াইল দে হ্যাভবিন অর্ডার মানে কে অর্ডার করছেন আল্লাহ অর্ডার করছেন আমাদেরকে আদেশ করছেন টু রিজেক্ট দ্যাম আল্লাহ ছাড়া কোনো জাজকে আমরা করব তাদেরকে মানবো না সেটাই বলছেন আল্লাহ তাদেরকে আমাদের বিচারক মনে করবো না একটা জিনিস হচ্ছে যে সেটা আলাদা একটা ব্যাপার আমরা একটা কোর্টে যেতে বাধ্য পারি ক্ষতি ঠেকানোর জন্য ফর এখন অস্ট্রেলিয়ায় হোক বা ইংল্যান্ডে হোক যদি একটা ই করতে আসে একটা মসজিদ কেউ বা একটা মসজিদ ধ্বংস করতে আসে আমরা কি করবো আমরা একটা কোর্টে যাব যে ইনজাংশন নিয়ে আসবো যে স্টে অর্ডার নিয়ে যে এখানে কিছু করতে পারবো না বা ভাঙতে পারবে না বা ডেমলিশ করতে পারবে না ইত্যাদি সো এটা এটা অন্য জিনিস যে আমরা বাধ্য কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ওটাকে ঠিক মনে করতেছি বা ওইখানেই যাচ্ছি বা ওটাকে মনে করতেছি এখানে সেটা নিয়ে কথা হচ্ছে তো যাই হোক এখানে আমাদের খুব কেয়ারফুল হওয়া দরকার কারণ এটা ফাইন পয়েন্ট অনেক সময় আমরা হয়তো না যে আমরা কীভাবে ইসলামের বাইরে চলে গেলাম যেটা বলছেন সো এখানে আবার উনি বলতেছেন ওয়ান শুড টেক অ্যান অনেস্ট লুক অ্যাট হেমসেলফ অর হার সেলফ অ্যান্ড বি ইসলাম সেল প্রত্যেকটা জায়গায় আপনার আপনার বিয়েতে আপনার পড়াশোনায় আপনার উপার্জনে আপনার আপনার বিনোদন বা লেজার এবং প্লেজারে প্রত্যেকটা জায়গায় আপনি আপনার কাছে ইসলাম যেটা বলছে সেটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন এবং আপনি সেটাকে সেই অনুযায়ী কাজ করবে সেটাকে অ্যাকসেপ্ট করবেন ইসলাম যেটা বলছে হি রেকগনাইজেজ ইট এজ দ্য বেস্ট ওয়ে অফ লাইফ এবং এটাকে আপনি সব সব সর্বসর্বোৎকৃষ্ট ওয়ে অফ লাইফ জীবন ব্যবস্থা আপনি এটাকে রেকগনাইজ করবেন এটাকে স্বীকৃতি দেবেন অ্যান্ড হি দাস ইজ বেস্ট টু ইমপ্লিমেন্ট ইট এবং আপনি বেস্ট চেষ্টা করবেন এটাকে ইমপ্লিমেন্ট করতে হ্যাঁ এই কথাতে আসতে আসতেছে যে আমরা পারফেক্টলি যাব এটা হতে আমরা একবারও বলতেছি কিন্তু আমরা উইড ট্রাই বেস্ট এটা এটা এখানে কথা কথাটা ট্রাইং ইয়ার বেস্ট আচ্ছা তারপর অ্যান্ড অবজার্ভ ইট এবং এটাকে আমরা ই করব মানে পালন করব এবং ইমপ্লিমেন্ট করব মানব এবং ইমপ্লিমেন্ট করব দুটাই ওয়েদার ইড বি মেটেরিয়াল লাইফ বিজনেস লাইফ সোশ্যাল লাইফ পলিটিক্যাল লাইফ অ্যান্ড সোফার যে যেটাই হোক সেটা উপার্জন হোক বিজনেস হোক সামাজিক জীবন হোক পলিটিক্যাল লাইফ হোক প্রত্যেক জায়গায় যেটা বললাম যে আমি কোথাও মুসলিম হতে পারি না আর পার্লামেন্টের ভিতরে ওই ইমানটাকে বাইরে রেখে ঢুকতে পারি না এই হচ্ছে কথা তারপরে বলতেছেন যে ইন অল অফ দিস এরিয়াজ উই শুড অল মেক সার্টেন দ্যাট উই আর অ্যাকসেপ্টিং এই সব ফিল্ড অফ লাইফে আমরা নিশ্চিত করবো যে কোরআন আর সুন্না যা বলতেছে সেটাকেই আমরা অ্যাকসেপ্ট করতেছি বিশ্বাস করতেছি এবং অ্যাপ্লাই করতেছি একসেপ্ট মেনে নিচ্ছি বিলিভ করতেছি এবং অ্যাপ্লাই করতেছি প্রয়োগ করতেছি না হলে আমরা তো খ্রিশ্চানদের মতো হয়ে যাব যারা সিজারকে সিজারেরটা দেওয়া আর জিসাসকে জিসাসের দেওয়া এইভাবে দুনিয়াকে ভাগ করে নিছে সেক্রেড এবং মানডেনে তো আমাদের কাছে এরকম কোনো ভাগ নেই এভরিথিং প্রত্যেকটা জিনিসের ব্যাপারে ইসলামের সে আছে আমি আগেই বললাম অর্থাৎ সকাল থেকে ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে সন্ধ্যায় বা রাতে আবার যখন ঘুমাইতে যান সেই পর্যন্ত যত অ্যাক্টিভিটি প্রত্যেকটা ব্যাপারে ইসলামের একটা সে আসে প্রত্যেকটা ব্যাপারে ইসলামের একটা গাইডেন্স আসে এবং প্রত্যেকটা ব্যাপারে হয় আপনারা আপনি আল্লাহর পক্ষের কাজ করতেছেন অথবা আল্লাহর বিপক্ষের কাজ করতেছেন আপনি যদি আল্লাহর বিপক্ষের কাজ সুপিরিয়ার মনে করে করেন অথবা ইচ্ছা করে করেন আল্লাহটাকে ছেড়ে দিয়ে সেই ক্ষেত্রে আপনার একটা সম্ভাবনা চলে আসবে যে আপনার ইসলাম থেকে বের হয়ে যাবে সো আমরা খুব কেয়ারফুল থাকব আমরা অনেকে ওয়েস্টে যারা থাকি অথবা ওয়েস্টার্ন ইসে এক্সপোজড নর্মসে এবং জাজমেন্টে অথবা ওয়েস্টার্ন ফিলসফিতে যারা এক্স এক্সপোজড তা আমরা অনেক বড়ো বড়ো কিতাব পড়ছি যারা আপনার ইমানুয়েল কান্ট অথবা কী বলবো কলমার্কস বা আরও এরকম এই ধনে যারা আছেন বল্টেয়ার ব্রুশ তাদের বড়ো বড়ো কিতাব পড়ে পড়ে নিজের কিতাবটাই কোনো দিন পড়ি নাই যেটা শত ধরে আমাদের ঘরে আসে ঠিক মতো তাকায় দেখি নাই তাদের কিন্তু অনেক সময় সম্ভাবনা থাকবে যে আমরা ইসলাম থেকে হয়তো বের হয়ে যাচ্ছি আজকে আমি আর আগাবো না আজকে এইখানে শেষ করে দিই আমি যা বললাম তার ভিতরে যদি ভুল কিছু শুনে থাকেন আপনারা সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা সচের তরফ থেকে আর ভালো কিছু শুনে থাকে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তফিক দেন আমি দোয়া করি এবং সবচেয়ে প্রথমে হচ্ছে অ্যাক্নোলেজ করার টপিক দেন আমরা আগে প্রথমে এটা অ্যাকসেপ্ট করি আমরা জিনিসটাকে চিন্তা করি আমরা জিনিসটাকে অ্যাক্নোলেজ করি অ্যাকসেপ্ট করি এবং তারপরে সেটাকে ইমপ্লিমেন্ট করব ইনশাআল্লাহ জীবনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু